كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم পরম করুণাময় ও অসীম দয়াল আল্লা নামে শুরু নবমন্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মুমিন তোমরা যা করো আল্লাহ তা দেখেন তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি তাঁরই কাছে প্রত্যাবর্তন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 তোমাদের পূর্বে যারা কাফের ছিল তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছে নি তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি উ অনীন হামিদ এটা এ কারণে যে তাদের কাছে তাদের রসুলগণ प्रकाश्य निदर्शन करदर्शन कर मुख फिर निल यल्ला आल्ला परवहीन प्रशंसार উমিলু বিল হি হি কাফিররা দাবি করে যে কখনো পুনরুত্থিত হবে না বলুন অবশ্যই হবে আমার পালন কসম তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে অতপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে এটা আল্লাহর পক্ষে সহজ অতএব তোমরা আল্লাহ তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত মিল বিল সই কনুসি জ সেদিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন এদিন হার জিতের দিন दाखिल कर निर्झरिणी समूह प्रवाहित होने चिरकाल बसबा कर আর যারা কাফির এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে তারাই জাহান নামের অধিবাসী তারা সেখানে অনন্তকাল থাকবে কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল এটা আল্লাহ নির্দেশ ব্যতী রেখে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে পথ প্রদর্শন করেন আল্লা সর্ববিষয়ে সম্মক পরিজ্ঞাত তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমার রসুলের দায়িত্ব केवल खोला खुली पोचिए देतीत मबुद नहीं अतए मुमिनगण अल्लाहर पर भरसा करुक হফ হে মোমিন গান তোমাদের কোনো কোনো স্ত্রী ও সন্তান সন্ততি তোমাদের দুঃশন অতএব তাদের ব্যাপারে সতর্ক থাক যদি মার্জনা করো উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে আল্লাহ ক্ষমাসী করুণাময়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 तुम्हारे धन सम्पद और केवल परीक्षा स्वरूप कल्याण कर जा मन कार्पण्य थे मुक्त तरह सफल कम्ल